সাবান বিক্রেতার ছেলে আগে একজন মসজিদ শহরের বাণিজ্য ছিল একেবারে তুঙ্গে মানুষজন খুশি ছিল কিন্তু আহমদ নয় কারণ ওর বাবার সাবানের ব্যবসায় মন্দা যাচ্ছিল আর তলানিতে এসে ঠেকেছিল বালি ব্যবহার করত এমনকি বাসনপত্র এবং প্যান পরিষ্কার করতেও। আর তাই এমন দিন গেছে যখন আহমদ এবং তার বাবা যথেষ্ট সাবান বিক্রি করতে পারত না যাতে তারা নিজেদের জন্য খাবার কিনতে পারে দিন চলে যায় আর আহমদ বুঝতে পারে যে সময় হয়ে গেছে ওকে ওর বাবার ব্যবসা থেকে বেরিয়ে আসতে হবে আর অন্য কিছু চেষ্টা করতে হবে বাবা যেহেতু আমাদের সাবান বিক্রি হচ্ছে না তাই আমি এটা ঠিক করেছি যে বাজারে বেরিয়ে অন্য জন্য একটু চেষ্টা করব বাজারে গিয়ে আহমদ অন্য ব্যবসার জন্য চেষ্টা করতে থাকলো দোকানদারদের জন্য হকারের কাজ করে সামান্য কিছু খাবার উপার্জন করত অথবা কিছু শুকনো ফল যা ও বাড়ি নিয়ে আসত আর ওর বাবার সাথে ভাগ করে খেত এখন যখন এরকম চলছিল একদিন আহমদ একটা জঙ্গলের মধ্যে দিয়ে বাজারে যাচ্ছিল আর সূর্য প্রখর হয়ে উঠেছিল ও লেকের সামনে এসে দাঁড়ালো একটু জল খেতে সেখানে কিছু মহিলা পাত্রে জল ভরছিল আর কিছু মহিলা জামা কাপড় পরিষ্কার করছিল ঠিক তখনই আহমদ সম্ভ্রান্ত মন্ত্রীদের মিছিল দেখতে পেল আহমদের বিপরীতে সেই মিছিল এসে দাঁড়ালো এবং পালকি থেকে এক সুন্দরী মহিলা নেমে দাঁড়ালো। উনি ছিলেন রাজকুমারী রোগসানা আমি খুবই তৃষ্ণার্থ আমি কি একটু জল পান করতে পারি একজন মহিলা একটি পাত্রে করে জল এনে যেই রাজকুমারীকে দিতে গেল তখনই ঝোঁপের মধ্যে থেকে একটি সিংহ ভয়ানক ভাবে লাভ দিল পড়ে থাকা একটা মশাল তুলে নিল আর সিংহকে লক্ষ্য করে ঝাঁপালো এহমদ সর্বশক্তি দিয়ে মশাল নাড়াতে লাগলো আর তখনই সিংহ পালিয়ে গেল এহমদ হাসলো আর রাজকুমারীর দিকে ঘুরে দেখলো সে ভয় কাঁপছে না আমাদের এখান থেকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে রাজকুমারী মাথা নাড়লো আর হাসি মুখে আহমদের দিকে তাকালো আর পালকিতে চড়ে বসলো ও সত্যি অপূর্ব সুন্দরী एक जुन बाबा, करो। ताते की पर दिन जहमदारकारा तुम खूब करा सर कमी औरबा कि खबर अंत पाई तुम राजधानी चले जा भलो और तुम्हें भलो उपार्जन करते অহমদ কিছুক্ষণ ভাবল আর তারপর বলল বেশ তাহলে তারপর পরের দিন আহমদ আর ওর বাবা যাত্রা শুরু করল ওরা রাত্রে যাত্রা করত আর দিনের বেলা বিশ্রাম নিত সূর্যের প্রখর তাপ এড়ানোর জন্য ওরা চলতেই থাকলো, কখনো পাহাড়ের তখন আহমদ একটা গঙ্গানির শব্দ শুনতে পেল বিচলিত হয়ে ওর ঘুমন্ত বাবাকে পিছনে ফেলে সেই শব্দ উদ্দেশ্য করে এগিয়ে গেল খুব তাড়াতাড়ি ও একজন গরিব ফকিরকে বালির ওপর শোয়া অবস্থায় দেখতে পেল ফকিরের কাঁধে একটা আর পাশে পড়েছিল একটা বড় লাঠি যার মাথায় একটা আহমদ ওকে নিজের পাত্র এগিয়ে দিল যদিও জলটা একটু নন্তা ছিল ফকির এক নিঃশ্বাসে সব জলটুকু খেয়ে নিল रोज सकाले घूम पर एक बिंदु विशुद्ध जल देव और तनोज सहकारे देखें একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল বৃদ্ধ ফকিরের শরীরটা হাজারটা গোলাপ ফুলে পরিবর্তিত করে হাওয়া চলে গেল এহমদ অবাক হয়ে দাঁড়িয়ে থাকলো কি সুন্দর ওর বাবার কাছে গেল আর সব কিছু বলল পরের দিন সকাল থেকে ফকির যেরকম যায় আর মাত্র তিন দিন বাকি আর ওর বাবার রাজধানী পৌঁছতে আর তখনই একটা সিংহ ওদের আক্রমণ করেছিল এটা সেই সিংহটা যার মুখে দাগ ছিল ওটা আহমদের দিকে এগিয়ে এলো ছেলে নিয়ে তাহলে আমাদের হিসাব সমান হয়ে গেল ধন্যবাদ কিন্তু আপনি এখানে কি করছেন একটু বলবেন রাজকুমারী রোকসানা রাজকীয় মরুযাত্রী দলের দিকে আমি রাজধানী যাচ্ছি ও আমরাও রাজধানী যাচ্ছি তোমরা আমাদের সাথে আসতে পারো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর তখন আহমদ আরুর বাবা রাজকীয় মরুযাত্রী দলের সাথে যোগ দিল আর তাড়াতাড়ি রাজধানীতে পৌঁছে গেল আহমদের বাবার শারীরিক অবস্থা দেখে রাজকুমারী তাকে রাজকীয় অতিথি নিবাসে থাকার পরামর্শ দিল এক সপ্তাহের জন্য যতদিন না কাজ পাচ্ছ ততদিন অতিথি নিবাসে থাকো আহমদ খুশি হয়ে সম্মত হলো কারণ ও কাজ খোঁজার জন্য যথেষ্ট সময় পেল সিংহের হাত থেকে খুব জোর বেঁচে যাওয়ার পর আহমদ রোজ সকালে পাত্রে জল ঢালতে লাগলো কিন্তু সে কিছুই দেখতে পেল না কিন্তু সপ্তম দিনে দেখলো রাজা তার বিছানায় শুয়ে আছেন আর ওনার পাশে একজন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মারার জন্য ও খুব ভয় পেয়ে গেল ও সেই মুহূর্তে রাজার উদ্দেশ্যে দৌড় লাগালো মহারাজ এক ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে আপনার কেউ আপনাকে হত্যা করতে চাইছে আপনার সাবধান থাকা উচিত কে মহারাজকে হত্যা করতে পারে রাজধানী থেকে কিছু দূরে সিংহটা একটা শয়তান রূপী মানুষে পরিবর্তিত হলো ও ছিল পাহাড়ের বৃদ্ধ মানুষ মরুভূমির বৃদ্ধের মতন না আর ছিল খুবই শয়তান ও রাজা আর রাজকুমারীকে মেরে রাজধানী দখল করতে চাইছিল ও আহমদকেও মারতে চাইছিল কারণ ও রাজকুমারীকে বাঁচিয়েছিল ইতিমধ্যে আহমদ সিদ্ধান্ত নিয়েছে ও নজর রাখবে অন্ধকার হয়ে এলো আর মহল শান্ত হয়ে আছে রক্ষীরা ঘুমিয়ে পড়লো কিন্তু এহমদ নয় ও অপেক্ষা করতে লাগলো হঠাৎ দেখতে পেল একটা কালো ছায়া পথ দিক নির্দেশ পড়ল আর প্রাণ কনকার করে উঠল আক্রমণ আক্রমণ রাজাকে আক্রমণ করা হয়েছে আর এতে রাজা জেগে উঠল আর তার সঙ্গে রক্ষীরা আর সৈনিকেরা ওরা তৎক্ষণাৎ রাজকুমারী রোকসানার সাথে আমি সিংহ যে আহমেদের দিকে ঝাঁপালো ঠিক তক্ষণি স্ফটিক কাপটা পকেট থেকে পড়ে গেল যার থেকে বেরিয়ে এলো একটা মরুভূমির ইগল ইকল আহমেদের দিকে ঘুরলো আর হাসলো। আর মুহূর্তের মধ্যে হাওয়াতে অদৃশ্য হয়ে গেল এই পরিস্থিতিতে অবাক হয়ে রাজা আহমেদের দিকে ঘুরলো আর বলল। তুমি খুবই সাহসী ছেলে আহমেদ আমি ঘোষণা করছি যে আজ থেকে তুমি মহারাজ। আর এইভাবে এহমদ হয়ে উঠল রাজ্যের প্রধানমন্ত্রী আর খাদ্যের অভাব রইল না এবং এহমদ আর ওর বাবার জীবন খুশিতে ভরে উঠল। আর একে অপরের প্রেমে পড়ে গেল যখন রাজকুমারী রোকসানা তার অনুভূতির কথা ওর বাবাকে জানালো রাজা খুব খুশি হলো আসলে আমারও আহমেদকে কে ভালোই লাগে स्वागत तबीओ तुम करतेमेदे तुम्हें ना कि भलोबा तुम्हारे सारा जीवन काटाते चाय तुम्हारी मत महाराजी भलोबासी खूब भलो রাজা খুব খুশি হলেন আর আহমেদের বাবাও আহমদের জীবন আমাদের শিক্ষা দেয় যে তুমি যেই হও আর যাই কাজ করো দয়া একটা উপহার যেটা যে কেউই দিতে পারে